بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين قال ابن عبات رضي الله عنهما يوشك أن تنزل عليكم حجارة من السماة أقول قال رسول الله صلى الله عليه وسلم وتقولون قال أبو بكر وعمر وقال أحمد بن حنبل رحمه الله عجبت لقوم عرفوا الإسناد والصحته يذهبون إلى رائس فيام وأنه تعالى يقول والله تعالى يقول فليحذر الذين يخالفون عن أنبه أن تصيبهم فتنة ويصيبهم عذاب أليم মুসলিম করে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য হেদায়তের পথ কে সহজ করে দিয়েছেন যিনি আমাদেরকে দিনকে জানা জন্য জন্য باقی مدد مانوت مانس پرت سے رسول اللہ আল্লাহআ কামা ইব্রাহিম আমাদের আলোচনার দ্বিতীয় ধারা ছিল প্রথমত ধারা ছিল আমাদের এই উম্মাত মূর্তি পূজক হয়ে যাবে যার অনেকগুলো বিষয় আমরা পর্যন্ত আলোচনা শুনে এসেছি অনেকগুলো বিষয় আমরা জেনে এসেছি মূর্তি পুজো হওয়ার দ্বিতীয় ধারা হচ্ছে গুপ্তভাবে মূর্তি পুজো হয়ে যাওয়া অপ্রকাশ্য প্রকাশ্য কিছু দিক আমরা জানতে পারলাম যে এই উম্মাদ এইভাবে এইভাবে এইভাবে এইভাবে মূর্তি পুজো হয়ে যাবে হচ্ছে প্রকাশ্য দিক ये आम गुला मूर्ति पूजक हो जाए अप्रकाश्य किस दिन जाए बाह्यिक भाव मुसलिम बाह्यिक भाविन कंतु और भरता मूर्ति पूजक देर मिले जाए अग्निपूजक मिले जाए भरता मुश्रिक मिले जारता काफेटे मिले जाए बाह्यिकता और थको इसलाम बाह्यिकता हम इसलम आत्विक भावे अंतरता विधर्मी सामिल मुस्लिम सामिल अल्लाह रसुल सल्लाम ये यत ही भयतार कारण हिसाब उल्लेख करवस्था मुक्त भावे जो घटनागल গুপ্ত ভাবে মসৃক হয়ে যাওয়া গুপ্ত ভাবে কাপের হয়ে যাওয়া বিতনা হচ্ছে জালের ফেতনার চাইতেও কঠিন বুঝতে পারিনি মনে হয় হ্যাঁ করে আছে বুঝেনি তাজ বুঝছেন কি বুঝছেন বাড়াবাড়ি কে নিয়ে এই উম্মর্তি পুজো হয়ে যাবে বিদ্যার মাধ্যমে এই উম্মি পূজক হয়ে যাবে চন্দ্রের কাছে অথবা তারকার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে অনেকগুলো বিষয় ছিল না प्राय तेर चौदा विश्य प्रकाश्य देखा ज्योतिर्विदे ग प्रकाश्य वाय ग्रहण कर অমুককে তো বাহ্যিক এখন বাহ্যিক ভাবে একটা লোক মুসলিম হলেই মুসলিম হবে না ওর আত্মিক কোনো বিষয় থাকবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন আকু আপনি মা শির অপ্রকাশ্য শির দেখা যাবে না কিন্তু ওকে কুড়ে কুড়ে খেয়ে খেয়ে শেষ করে দিবে গুপ্ত শির ওকে খেয়ে খেয়ে শেষ করে দিবে এইটা দার জালের ফেটনার চাইতে অনেক বেশি আপনার অন্তরের ভিতরে কি লুকিয়ে আছে এটা যদি আপনি প্রকাশ না করেন আপনাকে কেউ মেডিসিন দিতে না আপনার এইখানে কিসের ব্যথা আপনার শরীরের অবস্থা কি আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে বলতে না পারেন প্রকাশ করতে না পারেন ডাক্তার একটার পর একটা মেডিসিন দিতে থাকবে আপনার রোগ বাড়তেই থাকবে কমবে না সমস্যা বাড়তেই থাকবে সমস্যা কমবে না लालन आिंसा विद्वेशन जतरकार अवस्था खराब होते ही आल्ला के अंतर व्याधि हिसाब से उल्लेख कर ওদের অন্তর গুলো একাকি যারা চলাচলা করছে দুদিন চার দিন পাঁচ দিন একাকি কাকছে একটা পর্যায়ে গিয়ে মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে তারপরে ঘর কোনো পড়েছে তারপরে ও পাগল হিসাবে তো এটা হচ্ছে অন্তরের ব্যাধি এ বিষয়টা ডাকজালের ফেটনা চাইতেও ভয়াবহ ডাক্জালের ফেটনাথ চাইতেও অনেক বেশি ভয়াবহ অনেক বেশি কঠিন অপ্রকাশ্য সে অপ্রকাশ্য কুকুর যার একটি আলোচনা আমরা গত সপ্তাহে জানলাম যে কেউ যদি दुनिया व्यवहार करें दुनिया शिल्कर मध्य पड़े दबाते बर्तमान दुनियादार जो मौलवी गुरु देखिए आलिमे देखी एर भयता दर्जारे भयत चाहते देखी दर्जारे भयता प्रकाश्य थक मानुष जानते যারা কোরআন হাদিস পড়বে তারা তার থেকে বিরত থাকতে পারবে হেফাজতে থাকতে পারবে কিন্তু মৌলবীদের এই সমস্ত বিষয়গুলো থেকে মানুষরা রেহাই পাচ্ছে না পাচ্ছেই না রেহাই একটা কিছু বানিয়ে দিচ্ছে মানুষ গিলে ফেলছে কিছু একটা বানিয়ে দিচ্ছে মানুষ গিলে ফেলছে এটা না খুব কঠিন এখান থেকে বেঁচে থাকা খুব কঠিন আপনার সামনে দেখবেন যে বিশাল বড় সাইনবোর্ড বিশাল বড় আল খাল্লা বিশাল বড় পাগড়ি বিশাল বড় গাছটি সব আছে আপনি একে ছেড়ে যাবেন কি করে যারা দুনিয়ার কাজে ব্যবহার করে আল্লাহা যে ব্যক্তি দুনিয়াকে চাইবে দুনিয়ার সৌন্দর্য চাইবে দুনিয়াতে আমি তাকে কিছু দিয়ে দিব বিলকুল কম করা হবে না আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে যে যে গুলো তারা করতো আল্লাহ শ্রেণীর মৌলীদের জন্য এই শ্রেণীর আলমোর এই শ্রেণীর মুসলিম এদের জন্য বদ করেছেন ও ধ্বংস হয়ে যাক ওর গিটু লাগলে গিটু যা ও সমস্যায় আবর্তিত হলে এই শ্রেণীর মুসলিমরা যেমন সমস্যা থেকে বেরোতে না পারে অনেকগুলো বদা করেছেন না ছয়টা বদ সমস্যা যাতে সমস্যার গিটু না খোলে ও ধ্বংস হোক ও ধ্বংস হোক বিনার পূজারি দেহাম পূজারী রেশম পূজারী প্রসাদ ধ্বংস হয়ে যাক শেষ হয়ে যাক আল একদিকে এরা আচারে কোনো কিছুই আজকে তৃতীয় আলোচনা তৃতীয় আলোচনা এটা খুব কঠিন বিষয় খুবই কঠিন বিষয় जी बुझते ना बुझे परम सहज विषय आल्ला हालालकृत विषय के हराम कर देव आल्लाह हालाल कर मानुष से हराम करल्ला हराम कर मानुषेटा के हलाल कर अनुसरण करी दाबी कर दाबी कर दाबी कर রদের অনেকগুলো সিফাত অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে হতো একটা বৈশিষ্ট্য যে তিনি তার মাকলুকের জন্য কোন বিষয়কে হালাল করবেন অথবা কোন বিষয়কে হারাম করে দিবেন মাকলুকের জন্য যেটা কল্যাণ কর সেটাকে তিনি হালাল করে রেখেছেন মাকলুকের জন্য যেটা অকল্যাণ কর অকল্যাণজনক সেটাকে তিনি হারাম করে দিয়েছেন হারাম করে দিয়েছেন এই কাজটা এই সিফাতটা এই আমারটা হচ্ছে রটা হচ্ছে রবে এইটা যদি কেউ নিজের উপরে নিয়ে নেয় তাহলে সে রব হওয়ার দাবি করবে মানে আল্লাহ হওয়ার দাবি করতে চাচ্ছে আল্লাহ হওয়ার দাবি করতেছে আর কেউ যদি এই বিষয়টাকে মেনে নেয় কেউ যদি এই বিষয়টাকে মেনে নেয় যে অমুক কেন্দ্র থেকে এই বিষয়টাকে আড়াল বলা হয়েছে অমুক কেন্দ্র থেকে এই বিষয়টাকে আড়াম বলা হয়েছে अमुक मार्का तरिका दिए देा होमुक खानका विषय अमुक दल पक्ष विषय स्पष्ट आईटा जुदी क्यों ग्रहण कर पेले से आलवा के बाद दिए रब हिशे मिले नीब निजे दाबीदार अंतरे अंतरे बाह्यिक भाव नये से बाह्यिक भावना जानिए ता हला दिल সে ভাবে বলবে না আমি রব এটা বলবে না সে ভাবে বলবে না যে আমি বিধানদাতা এ কথা সে বলবে না তার অন্তরের মধ্যে এটা লুকাইতে থাকবে আমি কম কিসের আমি এই বিষয়টাকে আলাল করেছি অন্তরের ভিতরে থাকবে আর যারা অনুসরণ করবে তারা অপ্রকাশ্যভাবে তাদেরকে রব হিসাবে সহজেই বলবে না হুয়া রব্বু না হুয়া কাদে কো না এ কথা বলবে না যে সে আমাদের রব হুজুর সে আমাদের সৃষ্টিকর্তা সে আমাদের আইনদাতা বিধানদাতা এই কথা বলবে না কিন্তু অন্তরে অন্তরে মেনে নিবে অবু খুঁজে বলেছেন এটা কি কম বিষয় নাকি এত বড় আলেম বলেছেন এটা কি কম হতে পারে নাকি উনি কি না জেনে বলেছেন নাকি উনি এত বড় আলেম এত বড় শিক্ষিত এতগুলো বড় পন্ডিত ডিগ্রি আছে না ওনারটা ছাড়া যাবে না এই আলেম এই কথা বলছে ওই আলেম ওই কথা বলছো আমরা চারটা নিবো খুঁজে খুঁজে দেখলাম যে উনি বড় হতেন ওনারটা চলবে আমার प्रकाश्य भावे बोल सेना रब मेने कंतु तरह कार्यक्रम दिए तरह आत्विक भावे क्या कर दाबीदारे सीन बुझाते मना है बुझाते स्पष्ट आल्ला कैक जगह ना के विषय फतवा जिज्ञेस নবী আপনাকে এই বিষয়ে ফতোয়া জিজ্ঞেস করা হবে আপনাকে মহিলাদের সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করা হবে আপনি বলে দেন যে মহিলাদের সম্পর্কে আল্লাহ ফতোয়া দিবেন বিধান কে দিবেন আল্লাহ মহিলাদের সম্পর্কে বিধানদাতা হচ্ছেন আল্লাহ আল্লাহ তিনি দিবেন তিনি দিবেন মহিলাদের সম্পর্কে ফটোয়া না আমি ফতোয়া দেওয়ার মালিক আবার জায়গায় বলা হচ্ছে আপনাকে কালালা সম্পর্কে প্রশ্ন করা হবে কারালা সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে ফটোয়া চাওয়া হবে আপনার কাছে আপনি বলে দেন কালালা সম্পর্কে আল্লাহ ফতোয়া দিবেন अल्लाह फतवा दीबें व्याख्या रसुल्लाहम बोलो देखो कुरान मतलब वस्तु देा होस्तु दे हड़ाल करें ठीक एक ही भाव हड़ाल करी अल्लाह जो हराम करें ठीक হারাম করি কোরআন এর মতো আরেকটা বিষয়টা আল্লাহ যেটা হারাল করতে বলেন নবী সেটাকে হালাল করেন আল্লাহ যেটাকে হারাম করতে বলেন নবী সেটাকে হারাম করবেন আল্লাহ নির্দেশ ব্যতিত নবী সাল্লাম কোনো বিষয়ে কোনো কথা কোন বিষয়ে কোন কথা এই হারাম করা এর মালিকানা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের রসুল ততক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না আসে তার মানে বোঝা যাচ্ছে এই বিষয়টা হচ্ছে সুজা আল্লাহর হাতে আল্লাহর মালিকানায় আল্লাহর মালিকানাধীন বিষয়গুলোকে আল্লাহ সুহানা একেবারে জমা করে কমপ্লিট করে আমাদের জন্য দিয়ে দিয়েছেন এখন হারান কোনো বিষয় যদি নিতে হয় আমাদেরকে ওখান থেকেই নিতে হবে হারান কোনো বিষয় যদি নিতে হয় আমাদেরকে ওখান থেকেই নিতে হবে এর বাইরে যদি আমরা কারো কাছে কিছু খুঁজি আর কেউ যদি আমাদেরকে কিছু দেয় যে আমাদেরকে দিচ্ছে সে তার দাবিতে রথ আমরা যার থেকে দিচ্ছি আমাদের দাবিতে হচ্ছে তিনি আমাদের রথ विषय विषयबस्तुवस्तु आखन कितबिगलो पढ़बो माधबर कितब तरिकार कित स्पष्ट एक विषय एकदम स्पष्ट एक विषय जेटादे सत्तरा एक मानस ही जाने মা তাই না আমরা তো তাই জানতাম আমরা তাই জানতাম যে ময়লাকে আমরা ডাস্টবিনে ফেলে দিয়ে চলেছে কি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দেশের একশো জন মানুষ জানে মাঝাব মানা হচ্ছে जो जिज्ञेस है कमा के माधा माना खरज बुजूर तुम्हें दलिल बोलो कुरने आदि आप हुजूर जे बने हुजूर जाएगा मते पालन करी हुजूर के जो जिज्ञेस करें तलिल की हुजुर बार दलिल की दरकार विश्वास है ना एक कथा उत्तर शेष बसी बसि যদি দরিল পেশ করতে হয় মকসুদুল মোমিনী আপনার সামনে এসে দিয়ে দেবে এই নেওয়া মকসুদুল মোমিন এখানে আছে যে পৃথিবীতে মোট একশোটা ফরজ আছে তার মধ্যে হচ্ছে চার মা ধাপ দিয়ে দিলেন মকসুদুল মমিনই হবে আর চার মা ধাপ যদি চার ফরজ হয়ে থাকে সুন্দর একটা কথা এ কথা আপনার শুনেন না সবসময় চার মাঝাব চার ফরজ চার মাঝার যদি চার ফর হয়ে থাকে সে কাপেরও যায় না ইচ্ছাকৃত যদি পরিত্যাগ করে বর্জন করে ইচ্ছাকৃত কোন ফরজকে যেমন কেউ যদি ইচ্ছাকৃত ভাবে সবাবকে বর্জন করে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি কোনো খরচকে বর্জন করে সে কাপের হয়ে যাবে তোমার দাবিতে চারটা খরচ আমাকে অনুযায়ী কেন এক মাস আর মানলে আর এক মাস আর মানা যায় না এইটা মানলে এটা মানা যায় না আপনি হানাপি আছেন হানাপিটাই রাখেন ভাই সাথী হয়ে যায় না না হবেন কেন স্বাধীনতা দিবেন না এই এই দেশে স্বাধীন ধাপ চলে না যেই দেশে যেই মাঝাবের প্রভাব বেশি সেই দেশে সেই মা ধাপটাই মানতে হবে তিনটা ফরতকে ইচ্ছা করে কেটে পেন চার মা ধার পর চার মাস ধাপ চার ফর চার মাস ধাপের মধ্যে ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে দ্বিতীয় বক্তব্য চার মাস ধাপের মধ্যে ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে আপনি দাদার বাড়ি আপনি খেলেন ভাগের এক ভাগ খেলেন চার ভাগের ডিম খেয়েছেন কিন্তু কতটুকু আপনাকে দেওয়া হয়নি গোটা যা মা মাস ধাপের এক মাস ধাপ আপনাকে গোটা ইসলাম দেওয়া হয়নি গোটা ইসলাম আপনি পাননি আপনাকে আংশিক দেওয়া হচ্ছে আংশিক খাও এই অংশের ভিতর আবার অনেক এক্সেরা অনেক সমস্যা বিষয়টা ক্লিয়ার কে করলো এ খাল দ্বিতীয়ত এদেশের মানুষ জানে স্থির ধরা খরচ বীর ধরা খরচ দরিল কি দরিল হচ্ছে না ইমাম রাজি দরিদ দ্বিতীয় দলিল হচ্ছে মস্ন বিষর না বজ্ঞ বিষয়িক শিয়াদের লেখা মত্ন বিষয়িক তার মধ্যে উল্লেখ করা হয়েছে বীর ধরা হচ্ছে কথা যার পীর নাই তার হালাল করে দিল এই যে খরচ করে দিল অথচ ফরচ করার মালিক রবের সেবের বসে গিয়েছে অথচ করে নাই দাবি সে করছে না অথচ অপ্রকাশ্য রয়েছে এবং সে আনন্দিত এই জায়গাটাতে বসে খুব আনন্দিত আর যারা দলে দলে সেদিকে যাচ্ছে তারা তাকে রব হিসাবে নিয়েছে উনি যে প্রেসক্রিপশন সেটাই উনি যেটা প্রেসক্রিপশন দিবে সেটাই করতেই হবে আবার পাবলিক যদি করেন ক্লিয়ার পাবলিক ছাড়াও কোন পাবলিক যে আপনি যেতে পারবেন না এই তাবলিকই আপনাকে করতে হবে এর বাইরে আপনি যতগুলো মহিলা আমরা ডাস্টবিনে ফেলে এসেছি যেই মহিলাগুলোকে আমরা কখনো ফরদ জানতাম কখনো ওয়াজিব জানতাম কখনো সুন্নার জানতাম এই প্রত্যেকটা বিষয় আবার কে করেছে এই বড় হুজুর অথবা আকাদির অথবা বুজুর্গ অথবা ইমাম অথবা নেতা কেউ না কেউ করেছে কেউ না কেউ করে দিয়েছে যে করেছে সে রবের স্থানে বসেছে এটা যদি ফরজের আকারে বড় আকারে হয় বড় আকারে যদি হয় তাহলে উর্ুবিয়াতের দাবি আর এটা যদি সুন্নাস নকলের ক্ষেত্রেও হয় একটা নফলের ক্ষেত্রে যদি এই কাজটা ঘটে তাও সে রব উরবু দাবি করবে অথচ নকল হচ্ছে ইসলামে অতিরিক্ত একটা বিষয় যেটা আপনি পালন করলেও পারেন না পালন করলেও পারেন পালন করলেও পারেন পালন না করলেও পারেন নকল একটা বিষয় অতিরিক্ত আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এই বিষয়কে নিয়েও যদি কেউ ধরনের মন্তব্য পেশ করে নফল বিষয়কে নিয়েও যদি কেউ ধরনের মন্তব্য পেশ করে তাহলেও সে এটা স্বামী হয়ে যাবে এটার অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলেও এটার অন্তর্ভুক্ত হয়ে যাবে অত্যন্ত কঠিন বিষয় হালালকে হারাম করে মনে করেন যে বিষয়টা নিয়ে বিশাল একটা দ্বন্দ্ব সৃষ্টি হল আমাদের মধ্যে বছর খানিক আগে ইমরেন ব্যবসা হালাল না হারাম ইমরেন ব্যবসা হালাল না হারাম এই নিয়ে বিশাল একটা দ্বন্দ্ব সৃষ্টি হল ভারতবর্ষের সত্তর ভাগ আলেমা বলে দিয়েছেন হারাম আরব বিশ্বের হান্ড্রেড পার্সেন্ট আলেমা বলছেন এটা হারাম একদম হারামে চলবেই না আরব বিশ্ব যাদেরকে আমরা হিসেবে আহলে আলেম হিসেবে জানি একজন দুজন ব্যক্তির কারণে মানুষ এটাকে হালাল করে নিল একজন ব্যক্তির কারণে একজন দুজন ব্যক্তির বক্তব্যের কারণে হালাল না হারাম কি বলছে আমার কাছে গবেষণা আছে গবেষণা পেশ করেন আমি গবেষণা পেশ করতে পারবো না হালাল হয়ে চলে আসলো এরকম অসংখ্য বিষয় আমাদের সামনে উপস্থিত এটা যদি নকলের বিষয় নিয়েও হয় মনে করেন আট টাকার তারাবি আর বিশ টাকার তারাবি নকল একটা সালাদ কেউ যদি আজবন তারাবি না পড়ে আল্লাহ তোমান না যে কেন হবে না নকলটা তার অনেকগুলো কাজের ঘাটতি হিসাবে আল্লাহ তুমানো যদি থাকে তাহলে মেকাপ করবেন পুরা করবেন এটা নিয়ে কত বিশাল বাড়াবাড়ি কত মারামারি কত কাটাকাটি কত দিন দরবার কত কিছু হচ্ছে এটা নিয়ে एक ग्रुप बोलते जो विषे करते ग्रुप बोलना हाटे करते दरकार की विषय कर दरकार की फिलल गलो शेष हो गल्ला हालामक विषय आल्ला हालामकृत विषय जो उल्टे जे उल्टे से अप्रकाश्य रख আর যারা তার কথাকে মেনে নিবে সে তারা হচ্ছে তার অপ্রকাশ্য গোলাম অপ্রকাশ্য বান্দা তারা অপ্রকাশ্য বান্দা এই বেদনাথ দার্জাহের ভেতনাথ চাইতেও কঠিনের ভেতনাথ চাইতেও কঠিন বিশেষ করে আমাদের দেশে যে মাধাবটা হচ্ছে সবচাইতে বড় এই সবচাইতে বড় মাধাবের সবচাইতে বড় কিতাব আলহদায়া কিতাব এই কিতাবের ভিতরে আল্লাহ যদি আপনার খালি উল্টে উল্টে পড়েন আপনার দেখতে পারবেন যদি খালি উল্টে উল্টে পরে দেখতে পাবেন যে আল্লাহর হারাক্কৃত বিষয়গুলোকে কিভাবে হারাম করা হয়েছে আর আল্লাহর হারামকৃত বিষয়কে কিভাবে হারাম করা হয়েছে চোর যদি এই পদ্ধতিতে চুরি করে তাহলে চোরের উপরে কোনো ধরনের শাস্তি আরোপ করা যাবে না অত চাল্লাহ তোমারও তারা শাস্তি আরোপ করে দিয়েছেন চোরের শাস্তি জানি জানি হচ্ছে ব্যবিচারি ব্যবচার ব্যবচারী ব্যক্তি যদি এই পদ্ধতিতে ব্যবচার করে এই পদ্ধতিতে জেনা করে তাহলে ওর উপরে কোনো শাস্তি দেওয়া যাবে না পদ্ধতি বর্ণনা করেছেন তিনি এই পদ্ধতিতে জেনা করো তার মানে জেনা রাস্তাকে দরজাকে খুলে দেওয়া হলো আসো করো করো কোনো সমস্যা নেই তেনা করতে থাকো সুবিধা তোমাদের জন্য এই পদ্ধতির চুরি কোনো সমস্যা এই পদ্ধতির জেনা কোনো সমস্যা নেই তুমি একজন সরাবি তুমি মদ খেতে চাও এই এই বিষয়ের মত তুমি পান করো আঙ্গুর দিয়ে তৈরি করে মদ খাও তুমি জব দিয়ে গম দিয়ে তৈরি করে মদ খাও ভাত দিয়ে তৈরি করে মদ খাও কোনো অসুবিধা নেই নেশার যতই হোক না কেন তোমার উপরে শরীয়তের কোনো হত জারি করা হবে না সেটা এক কিতাবের বক্তব্য বলছিলাম কিন্তু আর তোমার তবে প্রধান কিতাব যার উপরে পিএইচডি করা হয় যার উপরে ইফতা করা হয় পিএইচডি করা হয় কোরআনের মতো একটি কিতাব কোরআনের মতো একবার ভূমিকায় লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা নিয়েছেন নিয়ে এসে দেখেন তার ভূমিকাতে যে এই হচ্ছে কোরআনের মতো কোরআন আসার পরে যেমন সব কিতাব রহিত করে দিয়েছিলাম আর এই কিতাব লেখার পরে সব কিতাব রহিত হয়ে গিয়েছে তার মানে কি কোরানও রহিত হয়ে গেছে আদিত র হয়ে গেছে জন্য ওরা কোরআনও পড়ে না আদিত পড়ে না কথায় কথায় হেদায়ের শরীফ চিনি আসে হেদায় শরীফ অজস্র মাতালা অসংখ্য সেটা হালালকেলাল হয়ে গিয়েছে শুধু হালাল আচলের নিচে বসে ইস্তারি খেতে কত মজা লাগে মোহাদ্দিদ্রের মোসাফির সাহেবের মজা বেশি না দিনের রোজার কষ্ট দূর হয়ে যায় নারীর আচলের নিচে যদি বসে কিছু নেই খেতে পারি একসময় আরাম ছিল এদেশে আলোমারা সার্বিকভাবে হানাপি ওয়াবি সাপি সবাই একবার একদে হারাম করেছিলেন মানবরচিত বিধান যে মানবরচিত বিধান হারাম হারাম আর আজকে সেই মানবরচিত বিধান হচ্ছে ইসলামকে এদেশে প্রতিষ্ঠিত করার জন্য অন্যতম একটা প্রধান মাধ্যম কে করলো এটা আলমারাই করেছে আর আমরা সেগুলোকে মেনে নিয়েছি এফেতনার দরজার এফেতনার চাইতেও কঠিন অত্যন্ত কঠিন কয়টা দিকে যাবেন সুদকে হালাল করতে হবে এই জন্য ব্যাংকের সাইনবোর্ডের নিচে লেখা আছে একমাত্র সরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী সরিয়াভিত্তিক ব্যাংক হারাল করতে হবে জীবনের আবার বিমা হয় আপনার জীবনের বিমা জীবন বিমা কর্পোরেশন লাইফ ইন্স্যুরেন্স আপনার লাইফের ইন্স্যুরেন্স আবার কি আপনার লাইফ ইন্স্যুরেন্স কি আল্লাহ দেননি আল্লাহ দিয়েছেন এটা মালিকানা হচ্ছে আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ জগর ইচ্ছা তখনই উঠিয়ে নেবেন এর কোনো ইন্স্যুরেন্স হয় না এই হারালটাকে হারাল করার জন্য লিখে রেখেছে ইসলামী ইন্স্যুরেন্স গতকাল পরশুদিন এগারো নম্বরে এই আসতেছিলাম ওখানে লেখা উপমহাদেশের সর্বপ্রথম ইসলামী জীবন বিমা উপমহাদেশের সর্বপ্রথম ইসলামী জীবন বিমা প্রতি উপমহাদেশে কেউ ইসলামী জীবন বিমা করে নেয় হ্যাঁ এগুলো হচ্ছে সব এই রুঘু বিয়াতে সামিল সব রুঘু বিয়াতে সামিল এই ফিটনাথ দার জাহের ফিটনাথ চলতেও মানুষ দলে দলে ঝুঁকছে দলে দলে যাচ্ছে দলে দলে যাচ্ছে ইমান পেটনা করতে পড়ে যেতে পারে আমি চলে যাই মানুষ ঢেকে চলে যাবে দার্জালের কিন্তু এখান থেকে ভাগতে পারছে না বরং এখানে দাঁড়ি চুরি পাগিয়ে পড়ে গাড়তে নিয়ে চিল্লা নিহতে প্রবেশ করছে ইসলামী হুকুমতের নিহত এখানে হয়ে যাবে অন্তরের দিক থেকে অন্তরের দিক থেকে মূর্তি পূজক হয়ে যাবে আল্লাহ আসেন হাদিস থেকে তার প্রমাণ ছোট্ট একটা বিষয় নিয়ে তর্ক তর্কি হচ্ছিল আমাদের মধ্যে छोट एक हज करते हज हम प्रकार शुद्धम हज कर शुद्धम हज करब उमरा थे मक्तरा कर शुद्ध हज करबरा हजे तम हम प्रथम गए उमरा करते पवित्र हो जा हालार अवस्था चलाफेला आरोप हजर मौसम शुरू हो जाए तक अब हजर एराम बेदे हज करबे हजे क्लान हज उमरा ऊपर कहीं थोड़ा हालाल उमरार समय कर एक हजार एक डेढ़ मास पराम ऊपर ही थक हालाल तीन प्रकार जाए तो रसुल्लाम मृत्युर पर मानूस ना हजे तमाम हजे तम हम प्रथम हड़ा हाज कर उत्तम आह्वान कर উদ্বুদ্ধ করেছেন সাহবাদেরকে যে তোমরা তামাত্মু করো তামাত্তু করো তোমরা তামাত্তু করো আর আলমারুসুল ইসলাম এরাম করেছিলেন আর সাহা এক মধ্যে হচ্ছে আবুকর এনারা হজে প্রাপ করেছিলেন করেছেন একটা অমর ই খস্তার আহ্বকর করেছিলেন আরেকটা আর রসলাম করছেন নিজে পালন করছেন একটা क्योंकि उदबुद्ध कर दिखे बुझते सबलम उदबुद्ध कर दिखे क्योंकि ये को उदबुद्ध कर आहवान करेटार दिखे और सहबीरा हराल तीन हलाल तीन आहवान क्योंकि एर कारण हम वर्णना करें करलम जो कारण ना थकतोदी के आहवान करतम तेजा हमेशा করতাম তিনি আগ্রহ প্রকাশ করছেন যদি এই কারণ না হতো তাহলে আমি এই দ্বিতীয়টাই করতাম হাজ্যের তুই আমি করতাম তোমরা তামাত্মু করো এটা হচ্ছে সহজ একটা বিষয় এটা হচ্ছে সহজ একটা বিষয় যাবে তোমরা করবে হালাল হয়ে যাবে চলাচলা করতে থাকবে এরপরে তুমি আবার হজে মৌসুমে হজ করে ফেলবে আর হাজ্যে কেনানা হচ্ছে এক মাস দেড় মাস পর্যন্ত একই লেবাসে বসে আছে মাঝখানে কোনো হালাল নাই দুনিয়া বি কাজ কর্ম তেমন কিছু করতে পারছে না আইনা না কিছুই করতে পারছে না খুব কঠিন একটা বিষয় এই কঠিনটা ওরফুল আসলাম করেছিলেন করার কারণ ছিল যে তিনি তার কোরবানির পশুটাকে মদিনা থেকে নিয়ে চলে এসেছিলেন আগে থেকেই পশু নিয়ে চলে এসেছিলেন তিনি বলছেন যে আমার সাথে যদি হাদি না থাকতো কোরবানির পশু না থাকতো তাহলে আমি তামাত্মু করতাম আমি হাদি কোরবানির পশু নিয়ে চলে এসেছি এই আর আমার তামাত্মু করার মতো কোনো অবকাশ নেই অথচ তোমরা তামাত্মু করো তোমরা করো যদি আমি আবার সুযোগ পাই তাহলে আমি তামাত্মু পালন করবো এটা হচ্ছে উত্তম একটা বিষয় কিন্তু আবু মকরিয়াল তাহা শুধুমাত্র এফ্লাট করেছিলেন এই প্রাট হচ্ছে এর আগে পরে কোন হমরা নেই শুধুমাত্র হজের জন্য হজ করতে যাওয়া শুধুমাত্র হজের জন্য হজ করতে যাওয়া শুধু হজের জন্য হজ করতে গেছে হজ করে ব্যস্ত এসেছি এই বিষয়টা নিয়ে কথোপকথন চলছে আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহমানুকে ফত জিজ্ঞেস করা হল যে আপনি বলেন তো কোনটা উত্তম কোনটা করা উচিত উনি বলছেন যে আমাদের জন্য করা উচিত হচ্ছে যে আমরা তামাক্টু করবো তাহলে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং উম্মরকে আহ্বান জানিয়েছেন যে তোমরা এটা করো এই আহ্বানের মধ্যে একটা আদেশও আছে একটা নির্দেশও আছে অতএব আমরা এটাই করবো এটাই হচ্ছে উত্তম কেউ যদি এটা করতে না পারে তাহলে তার জন্য একটি আসে যে কোনো একটা করতে পারে এটা যদি করতে না পারে যে কোনো একটা সে করতে পারে কিন্তু এটা হচ্ছে উত্তম उन्नी कथा बोलें हादीर आलो के बोले चुपचाप हो जाए उल्लासुर हदीस तर आदेश तरह निर्देश रसुर हादीर का रसुल निर्देशर का दाड़ा कर देते श्रेष्ठ व्यक्तित्व के हुम्मत श्रेष्ठ व्यक्तित्व रत्न असलम परेष व्यक्तित्व चाहे श्रेष्ठ व्यक्ति हमर हजी श्रेष्ठ व्यक्तित्व के एकजुन बेपारे अल्लाहुल्लाम बोलते नबी हमारा जदिनी नबी हतर के अल्लाह तला नबी बनिए दीकने विषय बोलते हमारश्रेष्ठ संगी दुनिया जीवन हलाल। अपनी कर दा कर रसुल माध हराम अम्पुचर कलाल विषय नालाम प्रश्न नीनो विषय हालाल हजर पुरोट विषय हालाल क्यों रसुल हादिसा के पेश कर ला उत्तम दाड़ कर दिए बोला हजेन आज से आदेश कराला अल्लाह रसुल्लामें समय अब्दुल्ला अब्बास सहबी छोट सी छोटी छोट समये इमान शिखे दर्शन परवर्तीमान व्यक्त कर पाथर दर्शन समय से घनी इसे आकाश के पाथर बर्षित होल्ला रसुल तुम्हारा अल्लाह रसुलपर अब दाड़ा আমি বলেছি তোমার তুই করো আর রসুলের কথা কি পড়িতে তোমরা কে দাঁড় করাচ্ছ তোমাদের উপর আকাশ ছোট পাথরে দৃষ্টি বর্ষণ হোক ধংস হয়ে যাও তোমরা শেষ হয়ে যাও তোমরা मान अथच विषय पर्याफल पड़ो दादा हो जा सब हो जा कथा नहीं आसा हल रसुलपरी आज विषय आलाल विषय लजिबे पर इमान ताी ना दिल तीन आकाश देखवा बिस्टिषित हो এই সময় ঘনি এসেছে যে রসুলের কথা বিপরীতে তোমরা আরেকজনকে দাঁড় করাচ্ছ তারা আবার কারা তারা ছোট কোনো চা নয় তারা এই যুগের ভারতের কোনো ব্যক্তিত্ব নয় ইরানের কোন ব্যক্তিত্ব নয় তারা হচ্ছেন এটা হচ্ছে মুমিনের বিমান আপনার বিমানটি এই অবস্থায় গিয়েছে যদি না যায় আজকে থেকে সুধরাতে হবে যদি না যায় আজকে থেকে সুধরে দিতে হবে আজকে থেকেই পরিশুদ্ধ করতে হবে অন্যতায় নাজাক পাওয়া মুক্তি পাওয়া পাবেন এবং ইমানের ঘোষণা হচ্ছে তাদের এমন তোমরা ধ্বংস হয়ে যাও আকাশ থেকে পাথর বর্ষিত কত কঠিন কথা কত কঠিন কথা যে তোমরা রসুলের বিপরীতে আরেকজনকে দাঁড় করাচ্ছ ঠিক এমনি ভাবে আরেকটা বিষয় চলে আসলো ভাবির কাছে একদম আমার রবি আল্লাহ এমনই আর একটা বিষয় চলে আসলো যে মহিলারা মাতৃদে প্রবেশ করবে কি করবে না মহিলারা মাতৃদে যাবে কি যাবে না সেখানে সালাদ আদায় করবে কি করবে না এই বিষয় নিয়ে কতপকথন চলছে যে মহিলারা মাতৃদে সালাদ আদায় করতে যাবে কি যাবে না বড় একটা দল বলছে যে না আজকের এই যুগে মহিলারা মস্তিদে আসে শুধুমাত্র হাওয়া চেঞ্জ করার জন্য বাতাস আবহাওয়া পরিবর্তনের জন্য সারাদিন বাসায় থাকে ভালো লাগে না এই না সেই না মসজিদ আসে অনেক মহিলার একত্রিত হয় কিছু খোঁজ গল্প করে মহিলাদের এটা একটা অভ্যাস আছে আল্লাহ তাদেরকে এটা একটা অভ্যাস দিয়েছেন একটা অভ্যাস দিয়েছেন তো মহিলারা যেখানে যাবে সেখানেই গল্প পেঁচাল চলতেই থাকবে আর এটা একটা ফেতনার কারণ বললেন সেই মাতৃ যারা রসুলের কাছে দিন শেখার জন্য আসতেন গল্প গুজব চলতো তেমন আর আজকে মহিলারা মস্তিদে আসে শুধুমাত্র আবহাওয়া পরিবর্তন করার জন্য আড্ডা মারার জন্য গল্প করার জন্য ওইখানে আবদুল্লাহ তার ছেলে উপস্থিত তিনি এই কথার সাথে একত্রিত হলেন মানে ওমর রবি নাতি আবদুল্লাহ ছেলে ওর নাম আব্দুল্লাহ সেখানে উপস্থিত তিনি ওই দলে যুক্ত হলেন হ্যাঁ এই কথাই ঠিক এই কথাটাই ঠিক আসলে যুক্তিযুক্ত আসলেও যুক্তিযুক্ত আজকে এখানে মহিলাদের প্রোগ্রাম করেন শুরু করেন আমি আসার আগ পর্যন্ত আপনারা এখানে যত কথা না বলবেন তারা ওখানে তার সেটে করতেই থাকতে গল্লা আদিমপুর এক জায়গায় প্রোগ্রামে গেছিলাম আমি আমার জীবনে একবার প্রোগ্রামে গিয়ে আমি বলতে আপা আমার দ্বারা প্রোগ্রাম করা সম্ভব না আমার দ্বারা সম্ভব না আদিমপুর কলোনিতে প্রায় আশি জন মহিলা আমার আলোচনার সময় ওইখানে আমাদের চলতেছে মাইকে আলোচনা চলতেছে তারপরেও ওনাদের আওয়াজে মাইক চলার পরেও আমার ডিস্টার্ব হচ্ছে বারবার আব্দুল্লাহ তিনি জন্য হয় তাহলে তো আরো ভালো আরো ভালো ডাক্তার পরে এখন ওইটা হচ্ছে পর্দা ওইটার মধ্যে আরো কত স্টাইল এখান থেকে ফুলা ওইখান থেকে চিপা ওইখান থেকে মন ওইখান থেকে কত কিছু ও দেখলেই মনে হয়েছে না ওইটাই ওর জানা কাপড় এখন তো এইটার যুক্তি তুলে ধরলেন এই কথাটা আসলে যুক্তিযুক্ত এই কথাটা যুক্তিযুক্ত মহিলারা আসবে যাবে রাস্তায় পর্দার ব্যাঘাত করছে আমাদের দেশে এই যুক্তির আলোকে মসজিদে মহিলাদের স্থান করা বন্ধ আছে এই দেশে হানাপিমা যাবে নামে এই যুক্তি দেওয়া হয়েছে অথচ হানাপিমা যাবে কোনো কিতাবে পাওয়া যাবে না একটা কিতাবে পাওয়া যাবে না আনাপি মাধবের যে মসজিদে মহিলাদের স্থান রাখা যাবে না কিন্তু এই দেশে কোথাও কোন মসজিদে মহিলাদের স্থান দেখেন না মসজিদে নাই আনাপি মসজিদে নাই ভিতরে মসজিদে আনাপি সাপি চলে না হ্যাঁ ওইটা আনাবি সাপি চলে না ওটা হচ্ছে সরকারি ওইটা হচ্ছে সরকারি মাধবী মাধবের মসজিদ আপনি যেতে হবে শতকরা হান্ড্রেড পার্সেন্ট মাইনাস এত হান্ড্রেড পার্সেন্ট মাইনাস পয়েন্ট এত মাইনাসে পড়ে পয়েন্ট বসা যাবে তারপরে যদি আপনি গুনতে তার মানে নাই কেন যুক্তিটা কি মহিলারা মসজিদ আসবে বেপর্দা অবস্থায় এদেশে মহিলা পর্দা করে না বেপর্দা অবস্থায় আসবে পুরুষদের সামনাসামনি হবে পুরুষরা মসজিদে গিয়ে সালা তাবাই করবে তখন ওনার কথাই সব সময় তিনি বেসে আছেন না আপনার সামনে এটা পুরুষদের নামাজের জন্য বেঘাত ঘটবে কিন্তু কত আমার সেই কত আছে কাগজ আছে আমার কাছে কত কাগজ পুরুষদের টাকুয়ায় ব্যাঘাত ঘটবে পুরুষদের নামাজ ঘটবে মসজিদে মহিলারা এসে গল্প গুজব করবে মসজিদে মহিলারা এসে আড্ডাবাজি করবে এই কারণে মহিলাদেরকে মসজিদে আসতে দেওয়া হবে না এই ধরনের বেশ কিছু যুক্তি ষোলো সতেরোটা যুক্তি দিয়ে এই দেশে মহিলাদের স্থানকে হারাম করে দেওয়া হয়েছে তার মধ্যে হতে একটা মসজিদ হচ্ছে বিপ্লব বাজার মসজিদ যেটা এখন মার্কাজ হয়েছে এই মসজিদটা যখন তৈরি হয় তৈরি হওয়ার সময় মহিলাদের জন্য স্থান হচ্ছে এক দেড় হাজার মহিলা ভিতরে প্রবেশ করবে জুমার সময় সালাত আদায় করবে ঈদের সলা তাদায় করবে এক হাজার মহিলা থাকতে পারবে একটা গুলোই এবং এরা তাপসির শুনবে মাঝে মাঝে তাপসির হবে তাপ্তির শুনবে এই ব্যবস্থাপনা করা হচ্ছে কিন্তু যিনিক্রেটারি ছিলেন তিনি হজের ব্যবসা করেন হজ করতে চান উনি ওইখানে মক গিয়ে মোদিনায় গিয়ে সৌদি ঘুরে দেখেছেন যে সৌদি আরবে প্রত্যেকটা মস্তিদে মহিলাদের ব্যবস্থাপনা আছে উনি এটাকে ভিতরে লালন করে বলছেন যে না আমার এখানে মহিলাদের ব্যবস্থা আমি করবো কেউ বাধা দিতে পারবো না আমি সেক্রেটারি আমার উপরে ক্ষমতা আছে আমি নির্বাচিত করবই এই বলে ফতোয়াকে এক পিছনে ফেলে উনি একা এককভাবে কাজটা করলেন এককভাবে কাজটা করলেন মহিলাদের ব্যবস্থাপনা হলো মহিলারা ঈদের জামাতে আসলেন মহিলারা কিছুদিন সলাতেও আসলেন তাহাবিতেও আসলেন কিছুদিন পর্যন্ত মহিলারা তাপস্তিরেও আসলেন যারা আসত বেপর্ হলেও মোটামুটি যেভাবে ঢেকে ঢুকে এই দেশের পর্দায় হলে তারা আসত আসা যাওয়া শুরু হলো এই জিনিসটা ওই যে পুজুর গানে দিনদের মাথায় রয়ে গেছে যে রা এটাকে বিপরীত বিপরীত বিপরীত এরা আমাদের মাথা ভাবে কাজ করেছে যখনই এই লোকের ক্ষমতাটা চলে গেল এই সেক্রেটারি ক্ষমতা যখন চলে গেল নতুন সেক্রেটারি আসলো করে আমাদের কাকের ভাইরা ওইটাকে জুন্দের জামাতের ওই সাথে জোরের স্থান করলো এখন ওইখানে রান্না বেলা হয় ওইখানে হজরত রানা একরামদের খেদমত হয় বুঝুখানে ওইখানে আছেন তাদের হাত পাটি পাওয়া হয় ওইখানে অন্যরা ঘুমান এখন মহিলাদের জন্য ওইখানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আর কোনো মহিলা যেতে পারে না এত মেহমান আসতেছে হজরত রামা ইসলামরা আসতেছেন তারা থাকবেন তা কোথায় ওইটা এখন গোডাউন বাস খুঁটি এগুলো সব রাখে রান্না করা ওখানে কিছু কিছু চলে তারপরে ওখানে হচ্ছে ক্ষেত্তার জামাত জর্নেওয়ালি জামাত তার স্টিলের জামাত ওইখানে হচ্ছেন তারা থাকেন ওনারা থাকেন জিম্মা দাঁড়ান দেখবেন নিচে গিয়ে সিন্ডিকেট করে দেওয়া আছে অমুখকে খুঁজতে খুঁজে পেতে চান বন্ধ করে দেওয়া হলো আরে এই যুক্তির দলে ছিলেন যে হ্যাঁ আর যুক্তিটা আসলেও সত্য যুক্তিটা আসলেও সত্য ওরা যদি মাসজিদে আসতে চায় ওদেরকে আসতে দাও এই হাদিসের আলোকে প্রত্যেকটা মাস্জিদে মহিলাদের জন্য স্থান রাখা হচ্ছে ওয়াজিদ রাখতেই হবে কারণ ওরা যদি আসে তাদেরকে আসতে দাও ওরা আসতে চাই যে আপনি স্থান রাখেননি ওরা আসবে কোথায় ওরা মাসিদে আসতে না পারলে ওরা সিনেমা হলে যাবে মাস্ট্রিদে আসতে না পারলে বলছেন আসতে দাও ওদেরকে মাসিদে মাস্ট্রিদে আসতে দেয় না কিন্তু ওই মাত্র জামাত নিয়ে পকেটে করে নিয়ে ঘুরে মাত্রাতে জামাত মাসজিদে যেতে দেওয়া না কই যাবে আমির সাহেবের বাড়িতে যাবে দিন প্রচার দিন শিখতে কই যাবে বাসায় গিয়ে দিন শিখে আসবে যে ইসলাম বুঝে না যে ইমান বুঝে না যে কোরআন জানে না ওনার বাড়িতে গিয়ে দিনের চর্চা চলবে কিন্তু মাসজিদে ইসলামের জন্য কেন্দ্রবিন্দু হবে মাসজিদ ওখান থেকে দিন প্রচার ওখান থেকে নারী পুরুষ হওয়ার জন্য ইসলামে শিখতে আল্লাহ আসলাম বলছেন মারা করোনা দিও না এই যে আসতে নিষেধ করতে যে দাঁড়ালো আমি আবার কি বলবো আল্লাহ আসলামের নির্দেশ তোমাদেরকে শোনাচ্ছি আমি আল্লাহ আসলাম বলছেন আল্লাহ বান্দিদেরকে তোমরা মাত্রিদা আশা বিরত রাখতে যেও না বাধা দিও না ওনার ছেলে পাশ থেকে বলল। যে হ্যাঁ হাদিস তো ঠিক আছে সেই যুগের মহিলাদের এত রাগান্বিত হলেন তার ছেলেকে বললেন যে তুমি আল্লাহ রসুল হাদিসের বিপরীতে যুক্তি পেশ করছো যদিও তোমার যুক্তি সত্য তুমি যুক্তি পেশ করছো আল্লাহ রসুল হাদিসের বিপরীতে এত রাগান্বিত হলেন জীবনে যতদিন বেঁচে ছিলেন তার ছেলের সাথে তিনি কোন কথাই বলেন ছেলেকে পরিত্যাগ করলেন একটা মাত্র মাত্রি পেশ করার কারণে কুন না নারীরা যেন তাদের ঘরের কোনায় চলে যায় নারীরা মসজিদে আসলে যে চর পাবে তার চাই যে বেশি চর পাবে তারা তাদের ঘরে ফলাত আদায় করলে পুরুষরা মসজিদে গিয়ে ফলাত আদায় করলে জমাতের সাথে সাতাইশ গুণ বৃদ্ধি পাবে আর মহিলারা যদি ঘরে আদায় করে তাহলে বাধা দিতে যেও না এই একটা আদিস নকল একটা বিষয় নকল একটা বিষয় মহিলাদের জন্য নকল বিষয় মাস্রিদে আসা এই কথার কারণে আদি তার ছেলেকে পরিত্যাগ করছেন জীবনে কথাই বলছেন আমরা কি এভাবে হাজি বিপরীতে যুক্তি পেশ করি না পেশ করি না ইমান কোথায় কোথায় ফেতনার চাইতেও ভয়াবহ দার্জালের ফেতনা থেকে মানুষ বাঁচতে পারবে কিন্তু এ ফেটনা থেকে মানুষ বাঁচতে পারবে না বাঁচাটা তার জন্য খুব কঠিন হয়ে যাবে বুঝতে পারছি আমরা কঠিন বিষয় বিষয় দিয়ে আলোচনা পেশ করলাম একটা নফল দিয়ে মানুষের ইমান নষ্ট হয়ে যেতে পারে নফল দিয়ে মানুষের ইমান নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ সে হাদিস করেছেন না তিন ব্যক্তি আসলো মায় সারি আল্লাহ আনহা তাদের কত চলছে তিনি রস আশ্রমকে জানালেন যে তিনজন লোক এসেছিল আমি চিনা যাই না তারা বলছিল তাদের মধ্যে একজন যে আমি সারা রাত সালাতবো আরেকজন বলছে সারা জীবন আমি সিয়াম পালন করবো আরেকজন বলছে আনুয়া যাবাদা আমি জীবনে কখনো শাদি করব না বিয়ে করব না অথচ এই বিষয়টা একেবারে নজর আর একটা বিষয় আর হস্ত আসলাম এই বিষয়টাকে এত বড় ধমকি দিলেন যে দেখো আমি রাতে ঘুমাই আবার সালা তো ওই করি আমি সিয়াম পালন করি সিয়াম ছাড়ি আমি বিয়ে সাদিও করি দিনী কাজও করি মানে রাখি বাংলাদি যে আমার এই সুননাথ গুলোকে ছেড়ে দিবে এখানে ইসলাম সে আমার উম্মর থেকে বের হয়ে চলে যাবে নফল দিয়ে মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে নফল একটা বিষয় নিয়ে অথচ নকল পালন করাটা ইসলামের কোনো বিধান এত কঠিন কোনো বিধান না নকল সম্পর্কে মানুষকে জিজ্ঞেস করা হবে না জিজ্ঞেস করা হবে না এ হচ্ছে সাহাবির ইমান সাহাবির ইমান আহমদ ইবনে আহ্বাল রাহিমা উল্লাহ তিনি বলছেন এই সম্প্রদায়ের মানুষের জন্য আমার দুঃখ লাগে আমি আজও রাষ্ট্রের জন্য যে হয়ে যাই এই সম্প্রদায়ের মানুষের জন্য যারা হাদিসটাকে বিশুদ্ধভাবে জেনে নেয় হাদিসের স্নাত জানে বিশুদ্ধতা জানে বিশুদ্ধতা জানে দেখেন না বোকাই হসলিম এই জাতি পরিত্যাগ করছে কিভাবে পরিত্যাগ করছে আবদুল্লাহ ইজ আমার রবিআল আহ্বান বলছেন জামিনিস্লামকে এইভাবে দেখেছি তিনি রেপ্রেজেন্ট করছে এইভাবে দেখছি অথচ সই মুসলিমের আর হাদিস নিয়ে এসে যেই হাদিসটাকে অন্য স্থানে অন্য বিষয় বর্ণনা করা হয়েছে সেই হাদিসটাকে দিয়ে এই হাদিসটাকে রদ করে দেওয়া হচ্ছে কেন আব্দুল্লাহনি তো কত কিছুই দেখে হয়তো বা এমন হয়েছে সারা তালাই করছিলেন অত যুক্তি পেশ করে হাদিস গুলোকে রহিত করা হচ্ছে অথচ এরা জানে এরা বলে যারা রহিত করছে তারা বলে যে পৃথিবীতে কোরআনের পরে যদি শ্রেষ্ঠ গ্রন্থ থাকে সেটা হচ্ছে বোকারী মুসলিম হজরত এই ধর্ম পালন করেছে আমরা ওটাকে ছাড়ি কি করে ওটাকে ছাড়া যাবে না ওটাকে ছাড়া যাবে না বোখারি মুসলিমকে সামনে নিয়েছে আহমদ ইবিন রাহমুল্লা তিনি বলছেন যে আমার আমার দুঃখ লাগে এই সমস্ত শ্রেণীর মানুষদের জন্য যারা হাদিসের শুদ্ধ শুদ্ধি সব জানে হাদিসের স্নান জানে যে হাদিসা এর পরেও যারা হাদিসটাকে বর্জন করে আমি হয়ে যাই তাদের ব্যাপারে অথচ তারা কোরআনের এই আয়াতটি পড়ে নূরের আয়াতিম আল্লাহ সুহানা বলছেন তাদের সাবধান হয়ে যাওয়া উচিত তাদের সাবধান হয়ে যাওয়া উচিত যারা আল্লাহ জানার পরেও আল্লাহর আদেশের মুখালেখ কাজ করে তাদের সাবধান হয়ে যাওয়া উচিত হয়ে যাওয়া উচিত যারা রসুলের আদেশের বিপরীত মুখী কাজ করে রসুলের আদেশ আদেশের বিপরীত কাজ করে সরি সুন্নার বিপরীত মুখী কাজ করে তাদের সাবধান হয়ে যাওয়া উচিত তাদের ধ্বংস অনিবার্য আন তুসলি বাহ ফিতা তারা ফিতনার মধ্যে পড়ে যাবে और यू सी बाम आजाबी अथवा कठिन आजाद त्रास कर देवे